السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابي أجمعين و بعد شمالي درشق من دو أمرا إمام أبو جافت تحبير رحمة الله علیه رو جتو بايان وعتقاد أهل السنة والجماع با أبو جافت تحبير رحمة الله علیه بكتو كتاب عقيدة تحبية جامد شبار كاسي شبوره جتو اي قانتر تي ني ताहिदुल असम सेफा नामहिदारित आलोचना जगह आलोचना मूलतर आल्ला सल्लाम आल्ला नाम और गुण सब्यस्त करस्त करते तब क्या तेजबी जा ते मानसर मत करते বা সৃষ্টিগুলির কারো মতো নির্ধারণ করতে পারবে না আর দ্বিতীয়টা হচ্ছে কখনো সেগুলিকে অস্বীকার করতে পারবে না এই দুইটি জিনিস তিনি বলেছেন তিনি বলেছেন যে যে ব্যক্তি নফি এবং নফি এবং তেনজি থেকে মুক্ত হতে করতে পারবে না সেই ব্যক্তি আল্লাহ তালাকে সে এই পথে অর্থাৎ এই তাহিদুল আসম সেফাতের পথে সে পথভ্রষ্ট হবে এটা তিনি বলেছেন তাহলে বোঝা গেল যে মূল জিনিস হচ্ছে কিছু মানুষ गुनागुण अल्लाहर गुणागुण अस्वीकार करके गुन कर अस्वीकार ना सब्यस्त करतेषि पदभ्रष्ट हो जा पदभ्रष्ट हो तर कि सन्देह रही है इनशाला आज के धरसे से आलोचना करम्बर सन्देह बुभ तारूध और तैरकिबल हो जाए জমায়েত হয়ে যায় বা বিভিন্ন জিনিস একসাথ হয়ে যায় এই জিনিসগুলো তাদের মধ্যে কাজ করতেছে এক নম্বর শর্ত সেটা কি সেটা হচ্ছে তারা মনে করে এটা যে যদি আমরা আল্লাহর জন্য গুণাগুণ সাব্যস্ত করি তাহলে একটা হয় গুনাগুণ কি আল্লাহর সত্তার বেশি না কম যদি বেশি হয় তাহলে দুটা হয়ে গেল চারটা হয়ে গেল ছয়টা হয়ে গেল আটটা হয়ে গেল দশটা হয়ে গেলো ষোলোটা হয়ে গেল না না না না আল্লাহ তালা তো এক সত্তা যদি গুণাগুণ বেশি সাব্যস্ত করল আলাদা হয়ে গেল তারা এই জায়গায় ভুল করেছে সেটা হচ্ছে সষ্টার যে সমস্ত গুণাগুণ রয়েছে সেগুলো আলাদা কোনো কিছু নয় তারা ভুলে গেছে এটা যে গুণাগুণ কোনো ভিন্ন জিনিস হয় না গুণাগুণ এমন জিনিস নয় যে আলাদা পাওয়া যায় যে যেই জিনিসের অস্তিত্ব আছে তার গুণাগুণ আছে এবং গুণাগুণ সাথেই থাকে ও আলাদা থাকে না আলাদা মনে করার কারণে তারা সেটাকে মনে করছে যে আলাদা ছিল আসিয়া আলাদা জিনিস ছিল এক সময় তারা মনে করছে যে আল্লাহ এক সময় হাত ছিল না পা ছিল না হাত লাগাইছে পা লাগাইছে এই জন্য তারা এইগুলো মনে করতেছে এই জাতীয় জিনিসটা আমরা কখনো না আলোচনার জন্য কখনো বলে না তিনি যখন আছেন তার সবই গুনাগুণ সহই আছেন তার গুনাগুণ সত্তার সাথে জড়িত সেখানে আলাদাভাবে এসে জমা হয়েছে তার কি হয়েছে যারা মনে করে থাকে বা আলাদা আলাদা ছিল পরবর্তী এসে যোগ হয়েছে এই জাতীয় কথা যারা বলে তার নিজেরা ভুলের উপর আছে এই জিনিসটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পথভ্রষ্ট করেছে বিশেষ করে বিশেষ করে মোর্চালাদেরকে মোর্চেলারা মনে করছে যে এইভাবে যদি কোনো ভিন্ন ভিন্ন গুণাগুণ সাব্যস্ত করি তাহলে তো আলাদা আলাদা আলাদা সত্তা হয়ে গেল তারা ভুলে গেছে যে গুণাগুণ কখনো সত্তা হয় না সত্তার সাথে সবসময়ে গুণাগুণ থাকে গুনাগুণের নিজস্ব কোনো জায়গা নেই কোনো কিছুর সাথে আলাদা করেন তার সাথে সবসময় থাকে সুতরাং যার হাত আছে সে একই কথা যে হাত তার ছিল বলেই তিনি এরকম হাত না থাকলে হাত আইনি দেয় এটা মানুষ করতে পারে মানুষ একে অপারে সৃষ্টি করতে পারে এটা তারপরে আপনি জুড়ে বলবেন সেটাকে সেটা তার গুণ হবে না যে আমি জুড়ে দিয়েছি এখন এটা এরকম হয়েছে এটা আলাদা কথা বলা হবে কিন্তু আল্লাহর জন্য এই জাতীয় সাব্যস্ত করা যাবে না আল্লাহ তো এটা বলেন নাই যে আমি মোরাক্কাব বা আমি মোরাক্কাব নই কোনোটাই তিনি বলেন নাই এবং তার গুণাগুণ তিনি সাব্যস্ত করে গেছেন সেই হিসাবে এগুলিকে গুণাগুণ তার কি বলা বা তিনি বেশি হয়ে গেছেন নাম এবং গুণকে আলাদা সাব্যস্ত আলাদা আলাদা দুইটা সত্তা সাব্যস্ত করে বেশি হয়ে গেছে এক হতে হবে এই জাতীয় জিনিস যারা বলে থাকেন তারা সম্পূর্ণরূপে বুলের উপর আছেন। এর মধ্যে যারা বিশেষ করে আর একটা গোষ্ঠী নিপেধিত হয়েছে আশার মনে করে থাকে যে জুজুল আজ ছিল মূল জুজুলা আসলে জুজুল কি জিনিস এমন কোনো জিনিস নাই যা ভাগ করা যায় না এটা অর্থ তারা মনে করছে যে পৃথিবীতে যে অনু জিনিস আছে যেটা আর ভাগ হয় না এরকম আল্লাহ তালা কেমন একটি কাগজ হয় তারা এরকম কিছু ধারণা করছে না মা উল্লাহ হকরি আল্লাহকে তারা এই জাতীয় জিনিস ধারণ করতে পারে না আল্লাহ তালা সৃষ্ট জিনিসকে তারা কেস করেছে এই জন্য তারা সময় তাদের গ্রন্থে দেখবেন যে বিরাট অংশ নিয়ে আলোচনা করেছে আলজ্লা জিল্লাহ তেজাজ্জা বা মানু নিয়ে যেগুলির এখন অস্তিত্ব মানুষ বুঝতেছে এখন বর্তমান আধুনিক যুগে মানুষ বুঝেছে যে আসলে এটা কিছুই নয় এটা হল শক্তি অন্যদিকে চলে গেছে অর্থাৎ সবাই বলে শক্তির একটা দাওরান আছে সেটা এইভাবে ঘুরতেছে এই এই যে ঘোরার মাধ্যমে তৈরি হয় এখন অনুফরমানু মানুষ বলতে আর অস্তিত্ব কিছু নয় তো তারা যেটা তৈরি করেছিল এখন ভেনিস হয়ে গেছে যার উপরে তাদের সমস্ত থিওরি নির্ধারণ করেছিল थिरी गर्तमान विज्ञान अस्तित्व नहीं जो जिनना बर शक्ति एक समय शक्ति जमा एक तैरी है मानस जिन तैरिंग भूल कर এর উপরে কেস করে আল্লাহকে অস্বীকার করেছে যে গুণ তো পরে আগে ছিল না ভুল করেছে। দ্বিতীয় মানুষের সৃষ্টির ক্ষেত্রে তারা মনে করেছে যে মানুষ জুজুল আলাজ শুরু হয়েছে অর্থাৎ তার একটা ছোট একটা অনুশীলন অনুদিয়া বাড়তে বাড়তে এটা হয়েছে এটা আল্লাহ তালা কখনো বলেন নাই আদম আলাইসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন अनु बोलें नाई सीट सृष्टि हादीस कर आदम केल्ला तला परमाणु दिए सृष्टि करें नई तर कि बुझा जा सृष्टि जो अल्लाह तला करणुदी के सृष्टि करें अणु थके सृष्टिर भु एक सृष्टि निसंदेह অনুর উপরে মানুষ সব সবকিছু অনু থেকে আসছে এটা বলার সুযোগ নাই তেমনি অনুর উপরে এরকম অনু যেমন একটা ছোট থাকে তার সাথে অনুযোগ তেমনি আল্লাহর আল্লাহ তালার মাহিয়তের সাথে এরপরে এসে জাহারের জওহারের সাথে আর দাসছে অর্থাৎ তার মূল সত্তার সাথে গুণাগুণ যোগ হয়েছে এই জাতীয় জিনিস আপনি ধারণা করছেন হে হে আপনি এটাকে আল্লাহ এবং তার রাসুলের উপর চালিয়ে দিচ্ছেন আপনি গুণার কাজ করতেছেন এটা করা যাবে না এই জন্য এই যারা সোভাতুত্তা দুদোত্তর কিব যেটাকে বলা হয় যে বিভিন্ন খানের সংযোগ সন্দেহ যে সংযোগ হচ্ছে আলাদা হচ্ছে সংযোগ হচ্ছে আলাদা হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে সত্তা হয়ে যাচ্ছে এই জাতীয় চিন্তা করে যারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করছেন তারা সম্পূর্ণরূপে ভুলের উপর আসেন এর অস্তিত্ব আসলে কখনো ছিল না সম্পূর্ণরূপে ভুলের ভুলের উপর প্রতিষ্ঠিত আপনি সেটা বলেছেন হ্যাঁ কিছু জিনিস যদি আল্লাহর নাম এবং গুণকে আপনি বলেন যে নাম এবং গুণ আলাদা তো সেটা একটা তর্কি হয়েছে না এই তর্কি অস্বীকার করতে পারবেন না এটা সব সবসময় থাকবে নামের সাথে অর্থাৎ সত্তার সাথে গুণ থাকবেই সত্তার সাথে গুণ থাকবেই সত্তা এমন কোন সত্তা নাই যার কোন না কোনো গুণ নাই কোন না কোন গুণ থাকতেই হবে সেই সত্তার সুতরাং আপনি অস্বীকার করেন তাহলে কোরআন মুসুল্নাকে অস্বীকার করা হয় এবং এই জাতীয় এই জাতীয় জিনিস আল্লাহ অস্বীকার করার নাই আল্লাহ তাল রসুলও অস্বীকার করেন বলেন নাই যে আমার আমি জাহার আমি ফারদ এটা আমি আর আর নই ফারদ নই এটা মানুষ বানাচ্ছে মানুষ বানিয়েছে বিভিন্ন সময় মানুষ সেগুলি বানিয়ে বলে কিন্তু আল্লাহ এবং তার রসুল কখনো এই জাতীয় গুণাগুণ এই জাতীয় কথা তিনি বলেন নাই যে যে জাহার উলফার্দ বা জাওয়ার আর্দ বা এই জাতীয় জাতীয় শব্দগুলি আল্লাহ বলেন রসুল বলেন নিজেরা একটা কিছু ধারণা করে যদি কেউ বলে থাকে তাহলে সেটা তার নিজের ভুলের ভুলের সাথে সংক্লিষ্ট নিজের ভুলের জন্য আল্লাহর আয়াত এত রসুল কোন হাদিস কে সেটার উপরে কোন সাব্যস্ত করা যাবে না দ্বিতীয় যে ভুলটি করে থাকেন অনেকেই সেটা সেটাকে বলা হয় সুভাতুত তী তেতিং যে মত হয়ে গেল শরীর হয়ে গেল কেউ কেউ মনে করে থাকেন মত হয়ে গেল কারো কারো উমুকের মতো হয়ে গেল বা সৃষ্টির কারো মতো হয়ে গেল তাহলে কারো শরীরের মতো শরীর হয়ে গেল এই জাতীয় জিনিসগুলো অনেকে বলে থাকেন আল্লাহ নাম এবং গুণ অস্বীকার করতে গিয়ে কেউ কেউ বলেন যে সে শরীর হয়ে যায় আপনি শরীর কেন মনে করছেন শরীর বলতে আপনি যেটা বুঝছেন সেটা তো ঠিক না। আমাদের ইমাম বলছেন ওলা সাইয়া মিসলুহ তার মতো কোনো কিছু নেই মতো বলেছেন মাসাল বলেছে সবাহ না মত কোনো কিছু সর্বিকভাবে কোনো কিছু একরকম হওয়াকে কেবল হয় মত কিন্তু কোনো কিছুর অস্তিত্ব আছে আল্লাহ অস্তিত্ব আছে আপনি বলবেন অস্তিত্ব নাই বা আল্লাহর অস্তিত্ব নাই একটা বলবেন বলে আপনি এখন বিপদে পড়ে যাবেন কি আল্লাহর অস্তিত্ব বলবেন যদি বলেন যে আমার অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব নাই তখন বলল তো আপনি নাস্তিক আর যদি বলেন যে আমি আল্লাহর অস্তিত্বের ভিতরে আসি তোলে আপনি হয়ে যাবেন সর্বসর্ধি এবং তথাকথিত ইবনে হুদ ইবনে সাবিন ইবনে আরাবি এবং এদের মতের মতের মত কথা বললেন তাইলে আপনাকে স্বীকার করতেই হবে আল্লাহর অস্তিত্ব আলাদা আপনার অস্তিত্ব আলাদা অস্তিত্ব নামটা মিলার কারণে আপনি বলবেন না যে আমার যেহেতু শরীর আছে আল্লাহ সেরকম একটা আল্লাহর শরীর বলতেছি আমি আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন নাই যে আমার জিসেম আপনি এই শব্দটি ব্যবহার করবেন না আল্লাহ বলেন নাই যে যে এই গুণাগুণ সাব্যস্ত করতে গেলে আমার মতো হয়ে যায় আল্লাহ এটা বলেননি আল্লাহ নিজে গুণ সাব্যস্ত করেছেন আবার তিনি তার মতো জিনিসটাকে নিষেধ করেছেন লাইস্যাকামিজ দিয়ে সেই উন ওহু ইস্যামিউল বাসির তাহলে আমাকে অবশ্যই এই জায়গায় আসতে হবে যে লাই ইউসবিহুল আনাম মানুষের মতো নন তিনি মানুষের মতো নন তিনি অর্থাৎ তিনি অবশ্যই সত্তা আছেন তাঁর গুণ আছে কিন্তু কোনো মানুষের মতো নন এবং কারো মতো তিনি নন তিনি মানুষের সামঞ্জস্য বিধান করেন না কোনোভাবেই ভাবেই নয় নামে মিল থাকবে কিন্তু ধরনে মিল থাকবে না অর্থ একই রকমের সত্যার ভয় দেখাচ্ছে আল্লাহ তালা বলেছেন মিনু হানি হাফাকুলু হানিয়া মারিয়া যে তোমাদের কোন যদি কোন অন্তর থেকে তাদের আত্মা থেকে সত্তাগতভাবে কোনো কিছু তোমাদেরকে দিয়ে দেয় সেটা তোমরা খেতে পারো অর্থাৎ তাদের সম্পদ যদি তোমাদেরকে নিতে পারো এটা বলেছেন সেখানে নফ্সা ব্যবহার করেছেন মানুষের জন্য নফসা ব্যবহার করেছেন আল্লাহ তালা তো কিন্তু আল্লাহ নিজের জন্য নফ্সা ব্যবহার করেছেন তাহলে নফ্স আল্লাহর জন্য বলতে বলা যাবে যে আল্লাহ তালা নফসা রয়েছে সেটা আল্লাহ তালা নিজে সাব্যস্ত করেছেন যেহেতু কিন্তু এর অর্থ এই নয় যে তার নবস এবং আমার নবসা একই রকম নিল্লা সাব্যস্তি না করা যাবে না কিন্তু কোরআনকে অস্বীকার করা যাবে না হ্যাঁ নবস রয়েছে অর্থ সাব্যস্ত করবেন ধরনকে অস্বীকার করবেন ধরন জানি না কোনো ধরন আছে সেই ধরন নেই। এটাই হচ্ছে দ্বিতীয় সন্দেহের উত্তর যে কখনো আল্লাহ তালার জন্য এটা বলা যাবে না যে তার নাম এবং গুণ সাব্যস্ত করলে তাকে তো মানুষের মতো করতে হয় অথবা তাকে তো শরীর বানিয়ে ফেলতে হয় এই জাতীয় দুটি শব্দ আমরা কখনো আল্লা ব্যবহার করবো না আল্লাহর জন্য দুই শব্দ যে আল্লাহ তালা জিসিম বা আল্লাহ তালা মানুষের মতো দুইটা শব্দই কোনোটাই আমরা আল্লাহ জন্য নির্ধারণ করব না তৃতীয় যে ভুলটি করে থাকে যারা তৃতীয় যে ভুলটি করে থাকে তারা হচ্ছে আল্লাহ তালাকে কখনো কখনো তারা যে তসবি এবং তসিম যেমন নিষিদ্ধ তেমনি তারা বলে থাকে যে আল্লাহ তাল্লাহর জন্য যদি আমরা সাব্যস্ত এই কোরআন এবং সুন্দর যা এসেছে সেগুলি সাব্যস্ত করব করবো না তখন তারা বলে যে হ্যাঁ কোরআনে তো আসছে যে আল্লাহ তালা লাইসাকা মিস্তি শাহ মহামিউল বাসির তার মতো কোনো কিছু নাই আবার কোরআনে আসছি ঈদ উল্লাহ ফাউকা আল্লাহর হাত তখন বলে যে না আল্লাহ তালার জন্য যেহেতু আমি সাব্যস্ত করতে পারছি না তার কি তারা তারা বলে বিশেষ করে যারা আল্লাহ তাল্লাহার নাম এবং গুণকে অস্বীকার করে তারা বলে যে আমরা যেহেতু আল্লাহ তালার নাম এবং গুণ সাব্যস্ত করতে পারছি না আল্লাহ তাল্লার জন্য যেহেতু আমরা সাব্যস্ত করতে পারছি না যে তার শরীর আছে তার তাদের মত এটা যে তারা আল্লাহ তালা যেন নামগুন সাব্যস্ত করে না কারণ প্রথম সন্দেহ হয় যে এটা তো এটা তো ইয়া হয়ে গেছে আল্লাহ তালার আহ শরীর শরীর সাব্যস্ত হয়ে যায় না নামগুন সাব্যস্ত করবো না তো এই জাতীয় যারা তার কি তাহা দুধ প্রথমে বলছেন যে তার কি হয়ে যায় আমরা সেই জন্য করছি আবার বলে যে কেউ কেউ বলে যে না আমরা আল্লাহ তার শরীর সাব্যস্ত সেই জন্য করছি আয়াতগুলি কি করবেন আপনি তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় কিভাবে তারা বলে থাকে যে আমরা এখন অপব্যাখ্যা করবো তাল করবো তাদের কেউ কেউ বলেছিল কুলুমা কোনো কিছু ব্যাপারে যদি তোমার মনে হয় যে এটা আল্লাহ তালার মতো হয়ে আল্লাহ তালার কোনো ধর আল্লাহ তালার কোন আল্লাহ তালার তসবি আল্লাহ তালে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে বা কোনো কিছু এই জাতীয় অর্থাৎ সিফাতগুলি তার উদ্দেশ্য তখন তোমরা কি করবে আউল তালকে অপব্যাখ্যা করবো অথবা বলো যে তফউ যে আমরা জানি না কিছু অর্থ কিছুই জানি না ওয়া রুম তানি আল্লাহকে তোমরা এভাবে পবিত্র করে দাও এটা ভুল কথা সম্পূর্ণ ভুল কথা কারণ কোরআন এবং সুনায় যা এসেছে তা কখনো কোরআন এবং সুন্না যা এসেছে তা কখনো কখনো সেখানে ইয়ে আসবে না যেটা আমরা ওরা যেটা বলেছে যে কোনো তসবি সেটা আসবে না কোরআন এবং সুন্না যা এসে তা কখনো তাসবি হবে না তাসবি করা যাবে না এটাকে সে বলতে হবে যে না এভাবে আসে এটা তাসবি নয় কারণ এটা সাব্যস্ত করছে আল্লাহ তাল আমি তাসবি বলবো না সুতরাং তাসবি সাব্যস্ত না করলে আপনার সেখানে প্রশ্ন আসবে না অপব্যাখ্যা করার সেখানে প্রশ্ন আসবে না যে আমি এটাকে ছেড়ে বলে দিব যে এটা আল্লাহ যেটা উদ্দেশ্য আল্লাহ সেটাই আমি জানি না কিছুই অর্থাৎ মূর্খ সাজবো না অজানা সাজব না কোরআন হাদিসের জিনিসগুলোকে আমরা অর্থহীন করে রাখবো না এবং বলবো না যে এবং এটা বলব না যে এগুলি নাজিল হয়েছে আমাদের এগুলিতে হেদায়ত না কথা আমরা বলব না বরং এগুলিতে হেদায়ত রয়েছে অর্থ জানি এগুলি শুধু ধরন জানি না কিন্তু এগুলি অর্থ জানি এগুলি অপব্যাখ্যা করব না এগুলি নিয়ে তফুইদ করবো না যেটাকে বলা হয় যে ধরন তফুইদ করা যাবে কিন্তু মূল অর্থকে তফউিদ করা যাবে না অর্থ অবশ্যই সাব্যস্ত করতে হবে এবং এটা মনে আমরা অবশ্যই বিশ্বাস করি যে আল্লাহ তারা যা তার জন্য সাব্যস্ত করেছেন সেগুলোতে কখনো সেগুলোতে কখনো ইয়া নেই কোনো রকমের তেসবিহ নেই এই তেসবিহ জিনিসটা ভুল অর্থে আনা হয়েছে সেটা আমরা সবসময় বলে যাব চতুর্থ যে সন্দেহ তারা সবসময় ঘুরে থাকে সেটা হচ্ছে যে এই যে কোরআন এবং সুন্দর আল্লাহর যে নাম এবং গুণগুলি এসেছে সেগুলিকে তারা কেউ কেউ ভিন্ন অর্থ প্রকাশ করে তারা মনে করে থাকে যে এইগুলোকে কখনো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না গেলে তারা সেগুলিকে অপব্যাখ্যা করে ভিন্ন অর্থ নিয়ে থাকে তারা বলে যে এগুলো যদি সাব্যস্ত করি তাহলে আল্লাহ তারা তো মানুষের মতো হয়ে যায় আর মানুষের মতো হওয়া থেকে আল্লাহ তালাকে মুক্ত করতে হবে সুতরাং এইগুলিকে আমরা অর্থহীন করে দিব অর্থহীন অর্থ যে সেগুলিকে বলব যে অর্থ নাই এটা মোর্তাজরা সেই পথ অবলম্বন করেছে আর আশায়ারা মাতুরিদের অবলম্বন করেছে দ্বিতীয় মতটি সেটা হচ্ছে যে হ্যাঁ এগুলিকে অর্থ করব তো অহব্যাখ্যা করব। আমরা ভিন্ন একটা অর্থ নিয়ে দূরে দূরবর্তী কোন অর্থাৎ অর্থ নেব আপনাকে দূরবর্তী অর্থ আর কে দায়িত্ব দিয়েছে আর তোমরা অস্বীকার করেছে সেই মর্তাজার তোমাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে আল্লাহ বলছে কোরআন নাজিল করেছে হেদায়িত্বের জন্য তোমরা সেটাকে অস্বীকার করছো তাহলে বোঝাই গেলো তোমরা এই দুই জায়গাতেই ভুল করছো চতুর্থ যে জিনিসটা বলে করে থাকে অনেকেই যে আল্লাহ তালার কিছু গুণ আছে যেগুলোকে আফায়াল আমরা বলেছি বিভিন্ন সময় আমরা আলোচনা বলেছিলাম যে আফাল আফ আল্লাহ কিছু কর্মকাণ্ড রয়েছে সে আফলগুলোকে আল্লাহর সাথে সংশ্লিষ্ট হওয়া তারা মনে করেন জায়েজ নেই তারা বলেছে আল্লাহর কর্ম আল্লাহর সাথে থাকবে কী করে নওয়জি বিল্লা মানে আল্লাহ তাদের সমস্যা হচ্ছে এটা তারা মনে করছে যে আল্লাহর সাথে কোনো কর্মকাণ্ড আল্লাহ কোন কাজ করতে পারে না তা আল্লাহ আল্লাহ তালা কাজ করলে এই জন্য আল্লাহ তালা তারা অস্বীকার করে আল্লাহ তালা কাজ করে না আল্লাহ তালা যদি সৃষ্টি না করে কেমন হলো আমরা সৃষ্টি হলাম কি করে তাহলে আল্লাহ তালা কিয়ম আল্লাহ তালা যে কাজ করছে আল্লাহ কিছু করেন কর্মকাণ্ড আল্লাহ তালা আছে এটাকে তারা অস্বীকার করছে কারণ তারা মনে করে যে কর্মকাণ্ড কখনো বাকি দুই সময় বাকি থাকে না অর্থাৎ কর্মকাণ্ড এক সময় আছে। এই সময় আসে যে কোনো কাজ এক সময় আসে থাকবে না আল্লাহ যদি কর্মকাণ্ড করে তারা সবসময় করে যেতে হবে সেটা তাদের ধারণা হচ্ছে আল্লাহ তালা যেমন বলেছেন ইয়া তিনি এখনো বলে যাচ্ছেন অথবা তিনি আগেও বলে যাচ্ছেন না এটা ভুল আল্লাহ যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন তিনি যখন ইচ্ছা তখন তিনি কাজ করেন ইয়কলুকুমায় এসা যখন ইচ্ছা তখন তিনি সৃষ্টি করেন সুতরাং এটাকে আল্লাহ এটা বলবো না এটা যে আল্লাহ তালার সাথে এই কর্মকাণ্ড জড়িত হলে আল্লাহ তালা তো বেশি হয়ে গেল অথবা আল্লাহ তালা কমে গেল অথবা এই জাতীয় শব্দ যারা বলে থাকে তারা ভুল বলছে এটা আমরা বলব পঞ্চম যে সমস্যা তারা ভোগে সেটা হচ্ছে তারা মনে করে থাকে কেউ যে আল্লাহ তালা যদি কর্মকাণ্ডই থাকে তিনি কি সব সময় কাজ করছেন না আগে করেছেন এখন করেন না বা ভবিষ্যতে করবেন এরকম কিনা এই জাতীয় ভুলটা তাদের মধ্যে এটাকে বলা হয় যে হাওয়াদস্লাহা তারা বলে থাকে সেটা যে আল্লাহ রাফায়ালগুলোর আগে কিছু ছিল না পরে তিনি যে সমস্ত কাজ করেছেন এমন এক সময় সেটা ছিল যখন সেটা ছিল না পরে তিনি করেছেন এটা একটা এই এই মানুষ তিন ভাগে বিভক্ত একদল মনে করে যে আল্লাহ তালা তিনি আগে তিনি সৃষ্টি এক সময় তিনি কাজ করেননি পরে তিনি কাজ করেছেন কিছু কর্মকান্ড তিনি সৃষ্টি করেছেন বা তিনি কিছু কিছু করেছেন আরেক সময় আরেক দল বলে যে না তিনি আগেও করেননি পরেও করবেন এখন করছেন যে না তিনি কিছু বল বিশুদ্ধ তিনি সবসময় লিমা ইউরি যখন যা ইচ্ছা তা তিনি করেছেন তিনি আগেও করেছেন এখনও করছেন ভবিষ্যতেও করবেন তিনি সব সময় তিনি স্রষ্টা সবসময় তিনি ফেরাইল সবসময় তিনি করেছেন এজন্য হাওয়াদিস নাম দেওয়া যাবে না এগুলোকে আল্লাহ তালা কর্মকাণ্ডকে হাওয়াদের নাম না দিয়ে বলতে হবে যা আল্লাহ তালা আগেও করেছেন এখনও করছেন ভবিষ্যতেও করবেন এবং মানুষ সৃষ্টির আগে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন এর আগে তিনি তিনি এর আগে আরশ সৃষ্টি করেছেন তো এর আগে কি করেছেন সেটা আমাদের জানার নেই কিন্তু তিনি সময় কিছু না কিছু করেছেন সুতরাং মন রাখতে হবে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহতলা সৃষ্টি করবেন এবং সৃষ্টি করছেন এটাই হল মূল কথা এখানে কোনো সময় হাওয়া নাম দিয়ে আল্লাহর সাথে ঘটনা ঘটে গেছে আল্লাহ এই ঘটনা কেন ঘটালেন এই আপনার মাথার ভিতরে যত সন্দেহ আসে এগুলো দূর করে দিয়ে আল্লাহ তাল্লার জন্য সঠিকভাবে সাব্যস্ত করবেন এটাই যে তিনি সবসময় ফাউল উল্লিমা ইউরিদ যা তিনি ইচ্ছা তা তিনি করেছেন এবং যা তার ইচ্ছা তা তিনি করে চলেছেন এবং তা তিনি তার ইচ্ছা তা তিনি করবেন এতে কোনো কোনোদিন কোনোদিন বন্ধ হবে না আল্লাহ তালা কর্মকাণ্ড কখনো বন্ধ ছিল না আমরা এটা যদি বুঝতে পারি তাহলে অবশ্যই সন্দেহগুলি দুর্বূত হবে এবং আমরা আল্লাহ নাম এবং গুণের ব্যাপারে সঠিক সিদ্ধান্তে আসতে পারব যা আল্লাহ তালার নাম এবং গুণগুলিকে কোরআন শুননা যা সব সাব্যস্ত করব। তবে অনেক যেগুলি জানি না ধরন নির্ধারণ করতে পারব না ধর নির্ধারণ করব না অর্থ সাব্যস্ত করব। সেটাই হচ্ছে নাম এবং গুণের ব্যাপারে আমাদের কিছু আলোচনা আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং দিন সম্পর্কে বুঝার সঠিক জ্ঞান দান করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত